الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغذره ونؤمن به ونتوكد عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يبذله فلا هادي له ونشهد الله لا إله إلا الله لا خالف إلا الله ولا مالك إلا الله لا محي إلا الله ولا مميت إلا الله ولا آذف إلا الله والاشهد ان سيدنا و سندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <تصفيق> الذي علمه الله فائت سماع عليمه واختاره الله فاحسن تقديبه اُمَّ بَعَثَ اللَّهُ إِلَاکَ عَاطِنَ النَّاسِ مُعَلِّما اللَّهُمَّ فَصَلِّ وَسَلِّم عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وازواجهي وذرياتي واهلي بيتي وعلماء امتي وفقهاء ملتي وانجابه تارقاتي اجمعين নিজি বিস্মিল ইসলাম الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادتي لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وصدق رسوله النبي الأمي الكريم ونحم على ذلك لمن الشاهدين والشاكرين গন্তি আসু দিল দিলার চামি আসুদ দিল হাল দিল সার চামী জিগর খার চানি শবতা গুফত গহরা বেদারিয় আদি দেো কুনা বর সরবে সর্বস্তরে ধর্ম প্রাণ মুসলমান ভাইরা প্রাণ প্রিয় যুবক তরুণ ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দা মাসী মা ও বনের মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের অপরিসীম দয়ার মেহরবানি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আলমিন ফাউন্ডেশন হাঠাতারি কর্তিকে আয়োজিত দুই দিন ব্যাপী এই আজিমানী দিবসের আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হত্যা এবং দরু শরীফের পর আমি আপনাদের সামনে আল্লাহের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়ত্ত করি করেছি এবং সেই সাথে বিশ্ব মুসলিমের নয়নের মনি গোটা মুসলিম মিল্লের হৃদয়ের স্পন্দন সাল্লাহআসালামের ছোট্ট শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আমরা সবাই জানি কারখানা থেকে একটা মাল उत्पादन हा बजारा हार आगे जरा उत्पादन कर तरह ओई माल गएपायर एक डेट लगे कारण जरा उत्पादनर कारीगर तल जो माले टेम्पार कतद विशेषकर एलोपैथिक मेडिसिन एलोपैथिक ओषध যেগুলো আমরা সেবন করি ট্যাবলেট ক্যাপসুল এগুলা যারা কারখানার মধ্যে বানায় যারা উৎপাদন করে বানানোর পরে প্যাকেজিং করে প্যাকেজিং করার পরে প্যাকেটের উপরে ওই ঔষধটা কোন গ্রুপের ঔষধ গ্রুপের নামটা লিপিবদ্ধ করে আর এই গ্রুপের নাম দেখিয়া ডাক্তার সাহেবেরা রুগীদের জন্য ঔষধ নির্বাচন করে আমিও করা মানুষ সেই হিসাবে আমার কিছু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে বলছি ডাক্তার সাহেবেরা যে ঔষধ নির্বাচন করে এটা শুধুমাত্র নির্বাচন করা যায় না গ্রুপের নাম যদি লিখে না থাকে একটা ট্যাবলেটের উপরের কোষা যদি ছিঁড়ে ফেলে দেওয়া হয় तो डाक्टर साहेब बुझते रोग रोग जरा उत्पादन करम्र जाना रोगशन की रियक्शन की এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই জানে যে এই মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ মানুষ বানাঙ্গ আল্লাহ শুধু এই পৃথিবীতে এক প্রকারের মানুষ আছে এরা এই কথাটা জানে কিন্তু তারপরেও মানে না এদের নাম হইল নাস্তিক বিশ্বাসী। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না আমার খেয়াল মতে আমাদের বাংলাদেশে কোন নাস্তিক নেই আমি তো বলি নাই আমাদের বাংলাদেশে কোনো বহিরাগত বিন্ন দেশের অধিবাসী বিন্ন দেশের ন্যাশনাল যদি এখানে বসবাস করে সে যদি কোনো অমুসলিম আব্বার ঘরে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে নাস্তিক থাকতে পারে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা কোনো সন্তান আমার মনে হয় না এরকম কোনো নাস্তিকতার গুলিওড়ায় আসলে নাস্তিক না নাস্তিক হইলে নাস্তিক আবার জুমার নামাজ কেমনে পড়ে আমি তো একাধিক এরকম প্রমাণ দিতে পারব, মসজিদের বাহিরে নাস্তিকতার গুলিয়া আবার মসজিদে পৃথিবীতে আর কোন ঘর ছিল না মানব ছিল না দানব ছিল না গড় ছিল না বাড়ি ছিল না সেই সময় আল্লাহ ফ্রাবুল আলমিন একটা ঘর তৈরি করেছেন মাস্তিনি ছিল আল্লাহ তারা আল্লাহ ফা সর্বপ্রথম একটা ঘর তৈরি করেছেন إِنَّ أَفْضَلَ الْبَيْتَيْنِ عِندَ اللَّهِ بَيْتُ وزع للناس للذيه ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি আল্লাহ জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রুসালামের সাথ করেন হে দুনিয়ার মানুষেরা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মাটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি দিয়া আল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ মুবারক তৈরি করলেন কেন যেহেতু আল্লাহ জনাবাহিব আল্লাহ হাবিবসুল্লাহ সাল্লাহ শরীর মুবারক তৈরি করেছেন এইবার বুঝে থাকলে বলুন আল্লাহ হাবিব জনাবসুল্লাহ সাল্লাই সাল্লামের রুহ কি। কথা বলে না রু মুবার তৈরি করেছেন একষট্টি প্রকারের মাটি দিয়া আর আল্লাহাম তৈরি করেছেন কানায় কাবা বেদুল্লাচের মাটি দিয়া তারপরেও আমাদের ওলামাই গ্রামেরা ওলামাই আমি হুজুর পাকসোলাম লিখেছেন ওলামাই গ্রামরা আমি তাকে চালাবো নূরে অর্থ কি শশীরে নূর সশীরে নূর একটু আগে বুঝলাম এই শশুর হওয়ার অর্থটা কি একটা ঋতু তাহলে আমি আপনাদেরকে বারো রকম বুঝতে পারতাম আচ্ছা যজাকাল্লাহ একটু না ভাই জানতো আর এই দেখেন আমার হাতের তালুর যে রংটা এইটা মাটির রঙ না যদি এই লাইটটা আরো পাওয়ারফুল হয় ব্যাটারি বেশি হয় যদি বাল্ব যদি আরো বেশি বোল্টের হয় এবং লাইট যদি নিবাই দেওয়া হয় অন্ধকার যদি আরো গাঢ় হয় তাহলে এই লাল রংটা আরো বেশি হবে না কমবে আমার বাড়ির মা ভাব ভিতরে হুজুরি ফাজ্লামের রুখ মুবারকটা হাজার হাজার পাওয়ার পাওয়ারের বাল্ব সমতুলো একটা লাইটের মতো এই কারণে সাহবাহিক বলেন হে দুনিয়ার মানুষেরা আমরা নবী পত্নী নন সম্রাটের বিবি হওয়া সত্ত্বেও অনেক রাত্রে আমাদের ঘরে পাতি জ্বালানোর জন্য তৈরির ব্যবস্থা থাকতো না চেহার স্বপ্ন চলে যেতাম আল্লাহ হাবিবের চেহারার আলোর মধ্যে বসিয়া সূর্যের স্ত্রী দিয়া শুকা ঢুকাইয়া আল্লাহ হাবিবের চেহারা আলোর মধ্যে বসিয়া সেলাই কাজটা শেষ করে শরীর মোবারক মাটি নয় রুটি বানোর জন্য যে খামির বানানো হয় এই খামির আটা দিয়া বানানো হয় কিন্তু পানি বিশাল করা লাগে এরপরে যদি আপনাকে না পানি আপনি আর কতগুলা মোল্লা আসলে কে জানে না সর্ব সাধারণ মানুষকে উড়ে যাইয়া শূন্যতের বিরুদ্ধে এই কথার অর্থ এই না যে হুজুর ফসুলের শরীর মোবারক আমার কথা আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কান হাত রপ্তানি থাকে শান্ত যায় হয় এগুলার থেকে তুমি চাও কিন্তু একটা অঙ্গ এটাকে হাট বলে আল্লাহ আলম বলেন দুনিয়ার মানুষের মধ্যে এইরকম ভাবে অসুস্থতা অসুস্থতা লাগে যদি ঠিক তোমার কলমের মধ্যে পাঁচটা বড় বড় রোগ আছে পাঁচটা বড় বড় রোগ আমি ইসলামের ঘরে দিচ্ছি ওই পাঁচটা পীড়ার মূলত তোমার কলম জবাব আছে কতগুলা সোয়াসের একজনের থেকে আরেকজনকে ধরে চোখ উঠা চোখ দেশে একটা রোগ আছে আমার ভাইরা একটা রোগ আছে এটা ঘরের মধ্যে একজনের মত আদি সংক্রামক ব্যি ছোঁয়া রোগ আর বাকি চারটা হইল স্বতন্ত্র রোগ স্বতন্ত্র যে মর্যমত আদি যেটা সংক্রামক ব্যাদি সেটার নাম হইলো শিল্প কুহর সিল্ক সংক্রামক ব্যাধি আমার ভাই থেকে তার মধ্যে সংক্রামিত হয় আল্লাহ জনাবে বলেন দুনিয়ার মানুষেরা এই দুনিয়া থেকে বাইরে বাইরে সময় আমার বাইরে দুঃস্থ হবিন থেকে বাইরে হওয়ার সময় মুসলমান হইয়া কালমা। নবজাত শিশুরা যে জন্মগ্রহণ করে কিছু কিছু শিশু মুসলমান আব্বার বলে মুসলমান মায়ের বলে জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে মুসলমান আব্বার মুখে মুসলমান মায়ের মুখে এই সন্তান গুলা শুনে দাদা দাদা মুসলমান শিখে মধ্যে নিয়ে বলে দাদু নাতিকে শিখে দাদু বলো আল্লাবু আল্লাহ আল্লাবু আল্লাহ আমার বাইরা বুঝতাম যে সন্তান যে নবজাত শিশু বাবের মুখের থেকে মায়ের মুখের থেকে তার সলিম আব্বার কোলে এরা সর্বপ্রথম মায়ের কোলে বসিয়া আব্বার কোলে বসিয়া শুনে আব্বা থেকে মার থেকে হরে হরে রাম রাম রাম আমার বেয়ের এই যে শুনে এই যে শিখে এই যে পরিবেশ পায় সেখান থেকে তাদের মধ্যে সংক্রামিত হয় আমার বেহারা মিস্টার বুস জুনিয়র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার সময় মুসলমান হইয়া জন্মগ্রহণ করছিল কিন্তু জন্মগ্রহণ করছে মিস্টার ঘুস সিনিয়ারের কোলে এখন মিস্টার বুস সিনিয়র ছেলেকে কোলের মধ্যে নিয়া বাবা বলো গড গ এখন গঠ শুনতে শুনতে তার পলবের মধ্যে ওই গড সংক্রামিত হয়েছে সিরিকার কুবর সংক্রামিত হয়েছে আমার আল্লাহ বস্তু বা আল্লাহ বলে এই যে বিভিন্ন দিক থেকে আপা থেকে আদার থেকে থেকে পরিবেশের থেকে তোমার কলাবের মধ্যে কুবর সংক্রামিত হয় কি আল্লাহ শিরিপ সংক্রামিত হয় আমি একটা মেডিসিন তৈরি করলাম এই মেডিসিনের নাম লাইডা Allahu তুমি একটা কাজ করলেট সেবন করো ট্যাবলেট কি তুমি বললাই এই কালিমাটা পাঠ আমার ভাইয়ের বুঝতে আর বাকি চারটা রোগ স্বতন্ত্র রোগ এগুলা সংক্রামক ব্যাধি নয় আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আমার ভেস বা আল্লাহুল বলেন এই যে চারটা মূল ধাতু দিয়ে আমি তোমার বড়িটা তৈরি করছি এই বড়ির সঙ্গে স্পর্শে তাকে গৌরীর সর্ববাস অসৎ সঙ্গে সর্বনা আমার ভাইরা তো সহ গত কিছুদিন আগে আপনারা শুনছেন এখন রহমতুল্লাহ কবরের মাটি থেকে সুগন্ধি বাইরে সর্ববাস ও সৎসঙ্গে সর্বনাশ আমার ভাইয়েরা এই কলপটা তো চারটা মূল ধাতুর তৈরি শরীরের সঙ্গে স্পর্শের মধ্য মধ্য ওখানে থাকে এই কারণে চায়ের মূল ধাতুর চারটা মূল তৈরি শরীরের মধ্যে যে ক্রিয়া সেই ক্রিয়াটা কলাদের মধ্যে ক্রিয়াশীল হয় চারটা মূলধাতুর মধ্যে কি কি ক্রিয়া আছে আমার বেহারা দোস্তবাব আল্লাহবুল্লা আলমিন বলেন আগুনের মধ্যে একটা পদভ্যাস আছে মাটির মধ্যে একটা বদ্যাস আছে পানির মধ্যে একটা বদ্যাস আছে এই বদপ্য তোমার কলাবের মধ্যে চারটা বড় বড় তৈরি হয় আগুনের মধ্যে একটা বদপ্যাস আছে কি জানেন আমার ভাইয়েরা আবার ছোট্ট একটু একটা মেষের কাঠি যদি আপনি মেষের বা বক্সের গায়ে যে বারুদ লাগানো আছে ওই বারুদের সাথে কারণ সৃষ্টিগত ভাবে আগুনের মধ্যে এই বদার ভাইয়ের অসুস্থ অভাব আগুন শুধু জানে উর্ধ্বমুখী লাভ আইতে নিজের দিকে নেমতে জানে না এই উর্ধ্বমুখী লাভ এইটার নামটা কাপুর এইটার নাম অহংকার এইটার নামাত্ম গর্ব আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা এই তাকাপ্তর এই গর্ব এই অহংকার একমাত্র আমি আব্বুল আলমী চাদর আমার চাদর নিয়ে টানাটানি করা আর কারোর জন্য দুনিয়ার লাইনে কারোর জন্য অহংকারের অনুমোদন আমি আমিরবুল আলমিন দিই নাই দিই নাই যে শুধু তা নয় বরং তিনের লাইনে হোক আর দুনিয়ার লাইনে হোক যত মানুষ দুনিয়াকে অহংকার করে আমি আমিরবুল আলমিন এই অহংকার এইটা ছোট্ট রেসালা এইটার সাথে এটা নিয়ে কত অহংকার কত আত্মগর্ব আমাদের পক্ষে আমরা যেন নিচের দিকে নামতে জানি না খালি শয়তানের মতো উপরের দিকে লাভ হইতে চাই আমার এগুলোর মধ্যে যেই মাদভ্যাসটা সেই মদভাসটার নাম হলেও এই বদববার সালাম একটা দাদু দিয়া আল্লাপাক আমার শরীরটা তৈরি করেছেন এই কারণে আমার কলবের মধ্যে যে বড় রোগটা তৈরি হয় এই বড় রোগটার নাম হল তাকাব্বর আমার বেয়েরা দোষ বাবা একজন মানুষের কলবের মধ্যে যতগুলা রোগ তৈরি হয় এই রোগগুলার মধ্যে সবচেয়ে ইমান বিধ্বংসী সবচেয়ে আমল বিনষ্টকারী রোগের নাম হল তাকাব্বর অহংকার আল্লাপাক রবুল আলম বলেন দুনিয়ার মানুষ এর চেয়ে বড় তোমার জন্য আর কোনো রোগ নাই রোগ যত বড় মেডিসিনও তত বড় রোগ যত দীর্ঘস্থায়ী মেডিসিন তত দীর্ঘস্থায়ী আল্লাহবাক বলেন ও দুনিয়ার মানুষেরা আমি ইসলামের ইমানের পরে ইসলামের প্রথম বেলা বানেলাম নামাজকে কেন বানাইছি জানো আসলে নামাজ এত গর্ব করিয়া উপর দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটো কেন বাবদা এই জন্য তোমার এটার চিকিৎসার দরকার এমনি চিকিৎসা করবা তোমার সবচেয়ে সম্মানী অঙ্গ যেই অঙ্গের দ্বারা তোমার পরিচয় ঘটে সেই কপালটাকে একেবারে কোথায় নিবা মাটির মধ্যে নিয়ে রাখবা মাটির মধ্যে নিয়ে রাখবা মাটির মধ্যে কপালটাকে রাখিয়া এবার তুমি স্বীকৃতি প্রদান কর সুবাহিয়াল আলামিন। আমি বড় নই তুমি বড় তুমি ছাড়া আর কেউ বড় হইতে পারে না দুনিয়াতে মতো যোগ্যতা তুমি ছাড়া আরো কাছে তিনবার তিনবার এই স্বীকৃতি তুমি দিতে থাকো মনে রাখবা যার নামাজ যত কন্টিনিউ তার মধ্যে তত নম্রতা যার নামাজ যত সুন্দর তার মধ্যে তত নম্রতা যার নামাজ তত কন্টিনিউ তার মধ্যে তত বাতাসের থেকে মাটির থেকে যেটা তৈরি হয় এটার নাম বোকাল এটার মেডিসিন হলো জাকাব পানির থেকে যেটা তৈরি হয় এটার নাম এটার মেডিসিন রোজা আর বাতাশাল থেকে যেটা তৈরি হয় এটার নাম হলো আত্মায় মুসাওয়াব এটার মেডিসিন হলো হัจ এই কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন লালা সিত্তিন ওয়ালা আলা আরবাই পাঁচ টু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেসেটি প্রয়োজন ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ এখানেই সকল প্রকার ইসলামী সিডি বিসিডি অডিও ভিডিও বাইকারু কুসরা মনি বিক্রি করা হয় आलआरब एंटरप्राइस ऐचलिस मद्रसा मार्केट आठ हजारी चट्ट फोन नम्बर शून्य एक आठ